प्रति रविवार सन्ध्या सातटाय पुनः सम्प्रचार सकाल एगारोटाय बांगला देशे बीस टी আসসালামু আলাইকুম রহমত আল্লাহি ও বারকাত ইন আলহামদুলিল্লাহ মাহমাদুহ ও নুসল্লা রস উলহিল করিম ও আলা আলহি ও আসহাহাবি আজমাইন ও মন্তাবি আহমি হসানিন্দাবাদি বাংলার দূরের কাছে সম্মানিত দর্শক। মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার শীর্ষক সামষ্টিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রতিবাদ্য বিষয় হল মাইয়ের থেকে আমাদের সমাজে কোথাও কোথাও রেওয়াজ আছে প্রচলন আছে যে সলাৎ এর কাফফারা আদায় করা হয় এই কাফফারা আদায় শরীয়ত সম্মত কি নাকি একটি কুসংস্কার এ বিষয়ে আমরা জানব পরিচিত হয়ে নেব আমাদের অতিথিদের সাথে আমার ডান দিকে অভিষ্ঠ আছেন বিশিষ্ট আলমে দিন শেখ আবদুল জাকমিন ইউসুফ এবং আমার বামে আছেন বিশিষ্ট আর সম্মানিত শুধু আপনাদের সাথে রয়েছি আমি হারন হোসেন বলছিলাম সোলাই এটা আমাদের সমাজে জানাজা বলা হয় কিন্তু আসলে জানাজা হল মাইয় বলা হয় মৃতদেহটা হলো জানা যা। আর তার জন্য যে দোয়া যে শরীরসম্মতভাবে যে আপনার চারতকবিরে অথবা পাঁচতকবীরে যে দোয়াটা পড়ানো হয় যে সিস্টেমে ওটাকে বলা হয় সলাদ এই সলাদ পড়াবার দায়িত্ব পেলেন একজন আর গিয়ে তিনি শুরু করলেন যে মাইয়েদের কত অক্ত সলাদ ছুটেছে তিনি পড়তে পারেননি তাহলে এটার কি সমাধান করবে আগে সমাধান করবেন এই সমাধান চাওয়া নেওয়ার কোনো সুযোগ আছে কি প্রথমে এই বিষয়ে কথা বলার জন্য আমি আহ্বান জানাবো শেখ আকরাম আলহামদুলিল্লাহ আল্লাহ রসলিল্লাহাদ ধন্যবাদ জানাব উপস্থাপককে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসলে বিষয়টার সম্পর্ক যদিও আমরা মৃতের সাথে করছি কিন্তু আসলে সম্পর্কটা আগে থেকেই আছে। এমন একটা বিষয় যেটা মৃত ব্যক্তির জীবিত অবস্থা এবং মরণ পরবর্তী অবস্থার সাথে রিলেটেড সম্পর্ক যুক্ত সেটা হলো সালাত সে সালাত ত্যাগকারী এখন প্রথমত যে ব্যক্তি সালাত আদায় করে নাই তার ব্যাপারে হাদিসের যে বিধানটা হাদিসের বিধান হলো রাসুল্লা সাল্লাম যেখানে বলছেন বিভিন্ন হাদিসের ভিতরে বাহিনাল আব্দু আলকুফর ওশেরকে তার করসালা আল্লাহর বান্দা এবং কাফের মুশ্রেকের মধ্যে পার্থক্য হল ত্যাগ করা সেখানে চুক্তি হল ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হয়ে গেলো যেখানে এত হাদিস এর ভিতরে আছে সেখানে কাফার কোন তো যুক্তিগত থাকতে পারে না কাফার করতে হবে ভাবতে পারি না যারাই কাফার কথা বলেছে তাদের এই ফটোয়ার মাধ্যমে আল্লাহর রসুলের এই জাতীয় হাদিসগুলো আগে ক্যান্সিল হয়ে গেছে তাহলে তারা কত বড় অপরাধী এখান থেকে বুঝা আছে এখন এটা বিষয় হলো তার একটা বিষয় হল যে অসুস্থতার সময়ে তিনি তার বিধান তিনি কি ছিলেন বিষয়টা যে ব্যক্তি ইচ্ছাকৃত বিবেক স্বাভাবিক থাকা সত্ত্বেও জ্ঞান বিবেকের উপরে কিন্তু সে অবস্থা যাই হোক তার যদি হাত পা সব কাটা থাকে সে যদি মহুর্ষ রোগী থাকে তারা জ্ঞানের উপরে তার উপরে ফরস আর যদি বেহস থাকে তাহলে তার সালাত নাই। তার সালাত যত অত ছুটে যাবে এই অবস্থায় অবস্থায় আল্লাহ ছাড় দিয়েছে তিন ব্যক্তি থেকে কলম উঠে নেওয়া হয়েছে তার ভিতরে একজন হলো যে যার্স নাই পাগল পাগলের সাথে তত কলম উঠে নাগ করি তারপরে বেহুসি ছে গেল তখন তিনি তো পড়ে গেলেন তারপরে বললেন একটা শর্ত হল জ্ঞান ইসলাম হইতে হবে মুসলিম হইতে হবে বালিক হইতে হবে জ্ঞান সম্পূর্ণ হইতে হবে যার জ্ঞানই নাই তার উপরে সলাপ তাহলে কাপড় জুলুম জালে মেরা জি জি তাহলে বিষয়টা তারপরও এমন যে ব্যক্তি সালাদ ত্যাগকারী সে ব্যক্তির জন্য অমরি কাজ নাই সে যদি মৃত্যুর আগে যদি তবা করে তারপরে অসুস্থ হয় তাহলে তার সালাত বাকি থাকে এক অনেক আপনাকে আমাদের হাতে সময় কম কিন্তু একটা জিনিস আছে অনেকেই বলছে কাফারা আদায় করছেন আবার কেউ বলছেন কাফারা না দিতে পারলে আপনারা এত অক্টর সালাদ আদায় করে দেবেন তারপরে বাস্তবতায় নেওয়া যেমন একটা কুসংস্কার তেমনি তার নামে সলাত আদায় করা কুসংস্কার আরো বড় কেউ কারোর পক্ষ থেকে সলাত আদায় করতে পারে না এটা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নাকচ করে দিয়েছেন আর অসুস্থ অবস্থায় আল্লাহ মানুষের উপর ওই বিধান চাপান না যে বিধান মানুষ বহন করতে পারবে না তার জ্ঞান নাই তো তার আবার কাপ ফারাই হতে পারে কি করে আর তার সলা তা আবার আর আদায় করবে এটাই হতে পারে ব্যাপারে যদি মালিক মানত মেনে থাকে তাহলে তার অভিভাবক ওগুলো করে নিবে আর যদি মানতের শ্যাম না হয় তাহলে অভিভাবক করতে না উত্তরাধিকারী করতে পাবে না ওর জন্য কাপ দিয়ে দিতে হবে প্রতিদিন ওই বিধান যারা ওই সব মহিলাদের যে মহিলারা গর্ভবতী তাদের জন্য ওই একই বিধানের কোন কোনভাবে পাওয়া যা জানাজা সালাত আদায় করার জন্য ইমাম সাহ যখন যাবেন তখন কোথায় দাঁড়াবেন এটা আমাদের স্পষ্ট হওয়া দরকার জানা দরকার মৃত্যু ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে মাথা বাড়াবো দাঁড়াইতে হবে আর যদি মহিলা হয় তাহলে মাজা মাঝামাঝিদ দাঁড়াতে হবে এটা হচ্ছে সোননাথ এবং শহী হাদিস দ্বারা এটা প্রমাণিত আর এর বিপক্ষে যেটা আছে আমরা অনেক এলাকায় দেখেছি করেন ইমাম সাবগণ যে পুরুষ যদি হয় তাহলে মাঝামাঝিতে দাঁড়ানো আর মহিলা সিনা বারাবর দাঁড়ানো হয় এই দুটাই কিন্তু ভুল এটা কিন্তু সেই হাদিস দ্বারা প্রমাণিত না আবারও স্পষ্ট করার জন্য বলছি যে পুরুষ যদি হয় মৃত্যু ব্যক্তি তাহলে মাথা বরাবর মাথা সোজা দাঁড়াতে হবে আর মহিলা যদি হয় তাহলে আপনার মাঝামাঝিতে দাঁড়াতে হবে এটা হচ্ছে সোনার তরীকা এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কিভাবে সালাত আদায় করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সেটা হচ্ছে যে আমরা দেখি যে একাধন একাধরের সালাত আদায় করে থাকেন তাকবির চারটা হবে অথবা পাঁচটা হোক যদি চারটা হয় তাহলে প্রথম তাকবির আমরা দেবো নিয়ত বলবেন জি নয়তো হ্যাঁ জানাতের এখানে আর একটা আমার কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আছে যে জানাজার ও নিয়াদ দেওয়া হয় যে ভাই আপনারা নিয়াত করেন যা নামায়ুয়ানুসলিয়া সালাতাল জানাজা আলাহ ফোলান আলা ফোলান এভাবে একটা বানিয়ে নেওয়া হয় যেটা বানিয়ে নেওয়া হয়েছে হাদিসে নাই পৃথিবীর কোনো হাদিসে নাই যে জানাজার নিয়ত এভাবে এভাবে পড়তে হবে বরঞ্চ জানাজার নিয়াত হচ্ছে মনে মনে সংকল্প করা যে আমি অমুক ব্যক্তির বা নাম জানি না একজন মাইয় সামনে আছেন তার জানাজার জন্য সবাই দাঁড়াইছেন সালাত পড়ার জন্য আমিও দাঁড়ালাম এই নিয়াতটাই ঠিক আছে না সে ভাবি তো বলতো ধন্যবাদ আপনাদের দর্শক যেতে হচ্ছে না আলোকে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 जानून, जार के महान आल्ला कुरने उपचार सकाले पीटी द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन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 सम्पर् की, की लेंदेन परवर्ती अनुष्ठान पिसाए সালামু আলাইকুম রহমতুল্লাহাত্মানিত সুদী বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে কোনো নির্দিষ্ট শব্দ নাই নামায় বা ও ইত্যাদি যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় এগুলো নতুন আবিষ্কৃত করতে হয় নিয়ত পড়তে হয় না নিয়াত করতে হয় নিয়াত পড়তে হয় না যে আপনার নিয়াদ করবেন যে আমি একমুখ ব্যক্তি বা জানা নাম না জানা থাকলে ও এক জানাজা নামাজে আমি পড়তেছি এটা চারট গৃহ হতে পারে পাঁচতগ্রহ ইমাম যেভাবে নিয়াদ করছেন সেভাবে আমার মনে মনে সংকল্প হবে এছাড়া অতিরিক্ত আর কিছু বলার এখানে আপনার কি নাই সুযোগ নেই তো এই জন্যে আমরা নিয়াদ করার পরে যেভাবে বললাম সেভাবে সালাতে দাঁড়াবো ইমাম সব প্রথমে কী বলবেন প্রথমে বলবেন সুরা ফাতিহা আউজবুল্লাহ ইমিনা শাহতানুর রাজিম আলহামদুলিল্লাহ করবেন আসলে এইখানে যে বিষয়টা আমাদের যে সমাজটা মানে সুরাতে না পড়ার পক্ষে তাদের বড় যুক্তি হলো যে জানা যা হচ্ছে মানে মাই ব্যক্তি মৃত ব্যক্তির দোয়ার জন্য একটা আনুষ্ঠানিকতা ইসলামে এই হলো বড় যুক্তি কিন্তু দেখা যাচ্ছে যে এইটা হ্যাঁ এটা সালাত না যদিও বলা হয়েছে কিন্তু মূলত দোয়া কিন্তু দেখা যায় কত স্ববিরোধিতার মধ্যে তারা পড়েছে এই কথার উপরে তারাই আমলের নাই প্রথমত ওরা বলতেছে দোয়ার বিষয় কিন্তু এই কারণে সুরা ফাতেহাটা পড়ে না আর মাইতের জন্য যেই দোয়াটা আসল দোয়া ওইটা বাদ দেয় ওটা বাদ দেয় কত যে এখানে অমানবিক ব্যাপার এবং অযৌক্তিক ব্যাপার নিজেরা যেই যুক্তি দাঁড় করেছে সেই যুক্তিতে তারাই বাতির। এবং কুসংস্কারের মধ্যে বলা যেতে পারে এদিকে দোয়ার কথা বললে দোয়ার যুক্তি দিয়ে সুরা ফাতে বাদ দিচ্ছে সুহি বোখারি এবং মুসলিম রসুল সাইহালাম যেখানে পড়তেন অতএব আমরা সলা संक्षिप्त भाव वास्तवता एभव सम्मानित दर्शक मंडल पेश करते अपनी पुरुष होंगे नारी होंक यह दाड़ान पर अल्लाह अकबर कामी समन नहीं गहत कब्जी बम हाथ कब्जिर रेखे बुकर एर पर एरपे आउज प्रथम विस्मिल्ला फातेहा सुरा जी सही हदीस रहे सूरा पड़ार पर अल्लाह अकबर হাত উঠাবেন হাত উঠিয়ে আবার বেঁধে আপনি দরুদ পড়বেন যাকে আমরা দরুদে এব্রাহিম বলি দরুদে এব্রাহিম যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার হাত ওই পর্যন্ত উঠিয়ে বুকে বেঁধে তার জন্য বিশেষ দোয়া পড়বেন্লাহ আর এই থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি একটাই পড়তে চাই শুধু যদি শুধু মায়েতের জন্য যেটা খাস সেটা এটাই আর যদি আপনি দুইটা পড়তে চান আর পাঁচ তাকবির করতে চান তাহলে আল্লাহ এই দোয়া শেষ করার পরে আপনি আবার বুকে হাত বেঁধে ওই দোয়াটি পড়তে পারেন আল্লাহ ফিরিয়া হাই নাক্ষিপ্ত ভাবে একটু বলে দিতে পারি আল্লাহ ফির্লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অরাহামহ তার প্রতি তুমি রহমত নাজেল করো তুমি তাকে মাফ করো ও तुम तरह निरापत्ता अवतीर्ण करो अक्रेम नजल आहू तुम दामी सम्मानी खाद्य खेते दाओ अश्मा खालाहु तुम तरह थार जगह प्रशस्त कर दाओ अक्विलजल बारा कमान सबल अब जमीना दान तुम्हें ठाण्डा स्वच्छ पानी दिए धुए परिष्कार कर दाओ जमीन भाव सदा कपड़ के मईला धुए परिष्कारहु दारान खरान मीन दारिहि दुर्नीत ज बाड़ी छोटर चेहर सूंदर बाड़ी दाओ अहलान खैरान मीन आहाली दर्नीत जे परिवार छोड़ो तरह चेहर सूंदर दाओ পরের অংশ আল্লাহ ফিরলে হাইয় না হে আল্লাহ আজ আমাদের যারা জীবিত তাদের তুমি মাফ করো ও মাইয়েতেনা যারা আমাদের মারা গেছে তুমি তাদের মাফ করো ও শাহেদেনা যারা জানাজা উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করো গায়ে বেনা যারা জানা যায় উপস্থিত হতে পারেনি তুমি তাদের ক্ষমা করো না যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করো কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করো যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করো অনু সানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করো মিন্না মিন্ ইসলাম আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখতে চাচ্ছ তাকে মুসলমান করে জীবিত রাখো অমান্তাফাই তো মিন্ ফতাহ ইমান আল্লাহ তুমি যাকে আমাদের মারতে চাচ্ছ আল্লাহ আল্লাহ আল্লাহ হয়েছি তুমি আমাদের বঞ্চিত করোনা এই কথা বলার পরে বলবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ এ হচ্ছে মাইয়াতের জন্য এই ব্যক্তির জন্য বিশেষ দোয়া সম্মানিত দর্শক মন্ডলী যেহেতু এটা কাজেই काड़ाते कतार दाड़ातेपाचापर दाड़े कतार ही नलबद्ध हो जमाट बेधे दुआ करते सब कुस्कार पद्धति पेश कर लम समित दर्शक मंडल मूलत ये एकाधिक सही द्वारा प्रमाणित अतए पक्ष थी आंतरिक भाव হয় ওগুলো আসলে বিতর্কিত পদ্ধতি বিতর্কিত থেকেই জন্ম পদ্ধতি ওগুলো রসুল সাহায্যের পদ্ধতি নয় নয় যে পদ্ধতিতে এখন জানাজা দেখানো হলো বা বর্ণনা করা হলো আর ঝগড়া বিবাদ থেকে অতএব আমরা সহিটি খালেস যে হাদিস আমরা পেয়েছি রসুল যেভাবে জানাজা পড়াইতেন যেই শব্দগুলো মুখ দিয়ে বের হতো সাহাবাহাম যেভাবে পড়াইতেন সেভাবে আমরা বলেছি আলহামদুলিল্লাহ এখানে এমন একটা দোয়া এসেছে এই দোয়াটা এই দোয়াটা কেউ যদি শোনে তাহলে তার দোয়ার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে সবচেয়ে মানে গ্রহণযোগ্য সবচেয়ে ফলপ্রসূ পন্থাই দোয়া যে পন্থায় দোয়া করলে আল্লাহ পছন্দ করবেন রসুল পছন্দ করবেন আল্লাহ গ্রহণ করবেন সেই পন্থাটাই দিয়ে দোয়াটাই বাদ হয় আর দোয়ার অজুহাত দিয়ে ফাতেহাই বাদ দেওয়া হয় যেটা এমনকি এই দোয়াটা এমন দোয়া এক সাহাবি যারা যাতে দোয়া শুনতেছিলেন আল্লাহ রসুল পড়তেছিলেন তো সাহাবি জানাজা পড়াচ্ছেন এক সাহাবি পিছনে এই দোয়ার শব্দগুলো ভাষাগুলো প্রতি তার এত লোভ হলো সে জীবিত থাকার সে যে ওই লাশটার স্থানে থাকতো না মৃত ব্যক্তির জন্য এই দোয়া গুলো ছিল জীবিতর চাইতে লাশ হয়ে থাকা ভালো ছিল এত মর্মস্পর্শী দোয়া তিনি আক্ষেপ করছিলেন যে আহা আমি যদি আজকে এই বর্ণাকারী না হইয়া আমি জীবিত না হইয়া ওই সাহাবির জায়গায় অর্থাৎ তারা মৃত ব্যক্তির আছে এটাই পড়ে আপনার শেষ করে দিয়েছি যেখানে আর যোগ দিয়ে দি ওখানে যে আরো দু তিনটা দোয়া আছে কোনো ইমাম যদি সালাত পড়ায় এবং সে যদি চায় যে আমি তো শেষের রাখাতে দোয়া পড়তে পারে একসাথে অন্যান্য পড়তে পারবেন যে সম্মানিত সুদী দর্শক আমরা জানতে পারলাম যে মাইতের জন্য যে সলাাত আদায় করা হয় সেক্ষেত্রেও আমাদের সমাজে রয়েছে অনেক কুসংস্কার অনেক বেদাত আমরা অনেক সময় সঠিক না বেটিক যাচাই প্রয়োজন প্রয়োজনবোধ করি না বরং আমরা সমাজে চলছে সেই গড্ডালিকায় গা বাসিয়ে চলি অথচ আমার স্বজন তাকে বিদায় দিচ্ছি আর শেষ বিদায়টা যা পাওয়ার ছিল আমার এই সেটা পাচ্ছে না তার জন্য যে দোয়া রসসলাম করেছেন শিখিয়ে গেছেন সে দোয়াটা থেকে সে বঞ্চিত হচ্ছে এটা যদি হয়ে থাকে আমার স্বজনের বিদায়ের সেই প্রাপ্তি তাহলে আমি একজন জ্ঞানী মানুষ বেঁচে থেকে খেলাম অর্থাৎ আমার এই অজ্ঞতা বা আমার নীরবতা যেন আমার এই স্বজনকে অনেক কিছু থেকে বঞ্চিত করছে অথবা আসুন আমরা সহি তরিকাটা শিখি শুদ্ধ তরিকাটা শিখি এবং কুসংস্কার থেকে বিরত হই আল্লাহ রব আলমিন আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আমিন ও সালামুকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ড জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 তিনি ইসলাম দিয়েছেন এটা কোন সময়ের ভিতরে মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলাম একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি করে ইসলামের উপরে সি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর शेख शाहिदুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ بن মোহাম্মদ তেলবর হোসেন هارুন হোসেনের উপস্থিতনায় সিলেটের দাবি জনগোষ্ঠoverlineমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা মানুষের अनन्य गुणावलि जानते देख अनुष्ठान इना दुनिया वि फायदा आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेलेश